দুনিয়ার বুকে রেখে গেছেন যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ জমিনের উপর টিকিয়ে রাখবেন যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজন এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে ততদিন আল্লাহ আলী বানাতের আমল নামায় তা সাদাকায় জারিয়া হিসেবে লিখে দিবেন আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এখনো জারিয়া আছে তার ন্যাক আমলগুলো আল্লাহ তার ন্যাক আমলগুলোকে কেমন পর্যন্ত জারি রাখুন তবে আলী বানাতের গল্প এটি প্রথম বা এটি শেষ নয় আমাদের জীবনে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলি বানাদদের গল্প লেখা হচ্ছে আমি আপনি আমরা প্রত্যেকেই আলি বানাদ প্রিয় ভাইরা আমি এমন একটি ঘটনা শুনেছিলাম এক ছেলে অশ্লীলতায় আসক্ত ছিল সে নিজে তার মোবাইলের মাধ্যমে এমন একটি সাইটে সাবস্ক্রাইব করে রেখেছিল যে সাইটে নোংরা কোনো ছবি আসলে তার মোবাইল অটোমেটিক চলে আসতো সে আবার এগুলোকে তার বন্ধুদের মোবাইলে ফরওয়ার্ড করে রেখেছিল অর্থাৎ ছে পেলে তার বন্ধুরাও অটোমেটিক পেয়ে যেত হঠাৎ একদিন তার মোবাইলে এখনো যথারীতি সেই নোংরা ছবিগুলো আসতে থাকে এবং তার বন্ধুদের মোবাইলে সেগুলো ফরওয়ার্ড হতে থাকে সোবাহ আল্লাহ সে কবরে চলে গেছে কিন্তু দুনিয়ার উপর রয়ে গেছে তার খারাপ কাজের সিলসিলা তাহলে দেখেন একদিকে আলী বানাত যার মৃত্যুর পর ভালো কাজের ধারা অব্যাহত রয়েছে আর আরেকদিকে এমন কেউ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 আমাদের আমল হয় ন্যাক কামল অথবা খারাপ আমল আমি দুনিয়ার বুকে এমন কোন পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো যে আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে এই প্রশ্নগুলো আমাদের করা দরকার প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার আমি যদি আজ রাতে মারা যাই আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই তাহলে আমার মধ্যে এখন কি কি আছে জানি আমি আল্লাহ সামনে হাজির হতে লজ্জা পাবো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 যা বলেছেন সেদিকে লক্ষ্য করবেন, আর নিজের জিন্দিগিকে সুধরিয়ে নিবেন যেমন আমাদের ভাই বানাত নিয়েছিলেন। এটুক নিশ্চিত থাকেন আপনি যাই করেন না কেন আর যেখানেই থাকেন না কেন আল মাউ তু মৃত্যু সুনিশ্চিত এখন পছন্দ আমার এবং আপনার হয় আমরা মৃত্যুকে ভুলে যাব আর দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠব এবং মৃত্যু তার সঠিক সময়ে আমাকে পাকড়াও করবে এবং শান আমার দিকে তাকিয়ে তার সমস্ত মিথ্যা প্রতারণা নিয়ে বাতাসে মিলিয়ে যাবে পরবর্তী শিকার ধরার জন্য এবং আমি আল্লাহ ক্রোধ এবং অভিশাপ নিয়ে অন্ধকার কবরে নিক্ষিপ্ত হবা আমরা কথাকে বিশ্বাস করব মৃত্যুকে একেইনে নিয়ে আসব এবং আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে এখনই জীবনকে নতুন করে সাজানোর নিয়াদ করবো তৌফিকা Yeah.